যতটা ফসল খেলেন ততটা টাকা মাইনাস করে দিতে হবে না হলে আপনার অন্য মুসলিম ভাইয়ের ধন বাতিলপন্থায় বাতিল পন্থায় আরাম ভাবে খাওয়া হলো হলো জি আর আমাদের দেশে বন্ধকে এটাই হয় সেই জন্য নয় তবে আপনি যদি নিরাপত্তার জন্য আমার টাকা পয়সা দেবে কি না জমিটা আমার দখলে উঠিয়ে নেবেন সম্পূর্ণ জমি আপনি নিতে পারেনা সে পয়সা না দিতে পারলে এটাও যায় না আমাদের দেশে এরকম করে যারা পয়সাওয়ালাদের ঘরে সোনা দানা রেখে আসে সময় পার হয়ে গেল আপনি টাকা দিতে পারলেন আপনার সোনাটা সম্পূর্ণ নিয়ে নিল না হারান আমি বিক্রি করে দেব তোমার মাল বিক্রি করে দেন টাকা দিচ্ছে না সে দিল না জানিয়ে দেওয়ার পরে বিক্রি করে আপনার টাকা উঠিয়ে দেন জি কিন্তু সেই বন্ধক থেকে আপনি জমি থেকে উপকৃত হবেন এর নামই তো